chal ke chale aa mother desh pe hat bhi chal Allahumma barakata ta'ala Alhamdulillah Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh I بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبعوه بكرة وأصيلا هو الذي يصليه عليكم وملائكته আজকে চম্পক নগর সাতরা এমদাদিয়া সুলতানুল মাদ্রাসার বার্ষিক মাহফিরের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরা মুর্বিয়ান ও আমার যুবক ভাইয়েরা পর তারা আলের মা বোনেরা আল্লাহিত হয়ে পুরাণ কারিম থেকে কিছু কথা বলার শোনার তফিক দান করেছেন এই বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে মা পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে আপনারা কথা শুনছেন আমার মনে হইল যে চাষ হয়ে গেছে চাষ দেওয়া হয়ে গেছে এখন একটু বীজ দিলেই ফল হবে গাছ হবে আর ফল হবে ফুল হবে আমার এটা মনে হইলো আজ সব চেয়ার সারা বসতে কষ্ট হয় আমি চেহারা বসে এখানে আসবো চেয়ার বসতে পারেন না তো ওখানে চলে আস दे तो मन हो चाष तो गे अलहमदुल्ला चे चाष देर पर চাষ দেওয়ার পরে কি করে বলেন বীজ লাগায় না ট্র্যাক্টর দিয়ে প্রথম চাষ দ্বিতীয় চাষের পরে কি দেয় বীজ দেয়া আলহামদুল্লা হয়ে গেছে এবার আমি একটুখানি বীজ লাগাই ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদের সামনে কোরআনিক্যারিমের আয়াতে ক্যারিমার তালাবাদ করছি যে আয়াতে ক্যারিমার মধ্যে রব্বুল বলেন হে ইমা হে ইমা তোমরা না বেশি বেশি করে জিজ্ঞাস করো কি বলছে বলেন তো বলেন কি বলছে আবা বলেন আর কি করব বলে সকাল আর সন্ধ্যায় কিছুটা তাজবি পরে দিও তাই বললাম আল্লাহ আমি যদি বেশি করে জিকির করি আর তসবি পড়ি তা আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন হু আল্লাহ আলাইকুম যাও তুমি যদি বেশি করে জিকির করতে অভ্যস্ত হও আমি কথা দিলাম আমি রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দেব जि शिख इन सर्वोच्च आधा घंटार इनशाल्ला कारण यहाजरे पड़े घुमे नाम क्षति हो दूरे जरा आए बसते तर कष्ट करीम सल्ला आई वाल्लम चाचा तो बोन যার ঘট থেকে আল্লাহ নবী মে রাজে গেছেন হজরত উম্মানি আকবর রসুল করিম সাল্লাম কে বললেন ইয়ার রসুল্লাহ ইনি কাবুর তু আদৌ তুয়ার রসুল আমি বুড়ো হয়ে গিয়েছি আমি দুর্বল হয়ে গেছি আমি এখন আর বেশি পারি না আমি দুর্বলতার কারণে বেশি পারি না বুড়ো হওয়ার কারণে বেশি পারি না আমাকে এমন কিছু আমল কথা বলে দেন ও আনা বিহা আনা জালেসা যেগুলো আমি চলতে ফিরতে করব অর্থাৎ সহজ কিছু বলে দেন যেগুলো আমাকে বেশি কষ্ট করতে হবে না উঠতে ফিরতে করতে পারব বসে বসে করবো তো সুর করিম সাল্ল তাল্লাম তাকে বললেন সাবাহা মেহাত হা ও মেহা कत बारद्ल আমাদের পড়াটা অনেক সময় দ্রুত হয়ে যায় কিছুটা অশুদ্ধ হয়ে যায় আমরা কিছুটা এমনি পড়ে ফেলি শোনো শোনো এভাবে কিছু হয়ে যা আমরা এখন থেকে এক নিঃশ্বাসে একবার পড়বো এভাবে শুভানুভান আমি না বললাম আগে বীজ লাগাবো এগারোটা তিরিশ মিনিট বাজে সকলেই অল্প আওয়াজে একদমই কম আওয়াজে আওয়াজ ছাড়া আমার সাথে পড়েন শুভানন্দ শুভানো শুভান লো শুভানো শুভান লো শুভান লো শুভান লো শুভান লো শুভানুভানুভানো শুভানলো শুভানো শুভানুভানল শুভানলো শুভানো শুভানো শুভানলো শুভানুভানল শুভানুভহানুভানুভানল শুভানল শুভানলো শুভানুভানল শুভানাল শুভানল শুভানল শুভানল শুভানল শুভানল শুভানল শুান শুভান লো শুভান লো শুভানো শুভান লো শুভান লো শুভান শুভান লো শুভানো শুভানো শুভানো শুভানুভান শুভান লো শুভানুভান শুভানো শুভানো শুভানো শুভানুভান শুভান শুভান শুভান শুভান লো শুভান লো সুভান লো সুভানো সুহান লো সুভান শুভানুভানুভানল শুভানুভানুভানল সুভান ভানো সুহানো সুভান লো সুভানো সুভানো সুভানো সুহানো सर्वोच्चर तीन मिनिट विश से तीन मिनिट विश सेकेंडे आल्ला एक गोलाम आजाद स्व पा আপনারা বলেন তো গতকালের ১১টা থেকে আজকের এগারোটা পর্যন্ত সময় পাইলাম মিনিট। আর জন্য চল্লিশ মিনিট দিতে পারবো আর কতবার পড়লে লাভ কত দুই একজনের মনে আছে সবক আর বাকিরা এক এই ফিচটা থেকে এই ফিজাতে আসলে ভুলে যাবে তো কি ওয়াশ করলে আপনাদের মনে থাকবে একশোটা গোলাম আজাদের সামনে বাস্তব মা বাস্তব যারা বলবে তারা তো মরে গেছে উজানের পিছিয়ে বলতেন মরে গেছে অথচ নানবুরাম ওদের বলতেন এতে কাল হয়ে গেছে আর হাওয়া শিখছেন বলেন কতবার আচ্ছা কে কে পড়বেন ইনশালব না ইনশাল্লাহ আল্লাহ আমাকে তাহলে দান কর बगुड़ा शिवगंज थाना जिज्ञेस क्या पढ़ें नाई हाथ तोलें जिज्ञसा कर अठारो जन पल হুজুর আমরা জীবনে আজকে প্রথম পড়ছি এই মাঠেও আছে যারা জীবনে আজকে 100 বার পড়ছে আছে কি নাই বলেন হাজারো লাখ কোটি মুসলমান আছে যে জীবনে 100 বার কখনো একসাথে আর পড়ে নাই ঠিক বাস্তব না বাস্তব এবার বলেন এগুলো পড়বে কে বলেন আমি পড়ব হ্যাঁ আমরা כולতো আপনাকে ধন্যবাদ আমি পড়বো ইনশাল বলেন কে পড়বে ইনশাল আপনি বলেন তো আপনি ইমানদারিতে বলেন তো এখান থেকে কান্দিপাড়া আপনি জীবনে কতবার গিয়েছেন হাজারোবার কত মিনিট লাগে আর একশোবার শোভান্লাপ পড়তে কয় মিনিট লাগছে এবার এবার বলেন তো কতবার গেছেন আর কতবার পড়ছেন দুই কারণে পড়ি নাই একটা হলো জাহালতের কারণে পড়ি নাই না জানার কারণে পড়ি নাই আরেকটা হলো গাফলত অলসতার কারণে নাই কথা একটা হলো জাহালত জানি নাই এজন্য জন্য পড়ি নাই আর আরেকটা হল জানি তবে গাফলতির কারণে পড়ি নাই এই জাহালত দূর হবে মাদ্রাসায় আর গাফলত দূর হবে তবলিক জমা পাঠান কি ভাই এখন সবক কি বলেন কতবার করবো না ইনশাল শুধু নিজে পড়বেন না ঘরে গিয়ে বলবেন আনটিকে বলবেন বোন কে বলবেন বলবেন আমিও পড়ি তুমি ঠিক আছে না ইনশাল আমি বলি এই ব্যাগে এই ব্যাগে ঢুকান এখানে ঢুকান এখানে কিছু মাল ঢুকান এখানে মাল নিয়া না গেলে ভয়াবহ বিপদ হবে ভয়াবহ বিপদ হবে কথা ঠিক না ব্যাটে এখানে মাল ঢুকাবেন কবে এই ব্যাগে মাল নেবেন কবে মহতের আগে না মহতের পরে সবাই তো বলেন না পরে হুজুর শুধু মতের পরে পড়া মতের পরে পড়া হুজুর আমরা আব্বুর জন্য একটা দোয়া করবেন হুজুর শুধু মতের পরে পড়া মতের পরে দোয়া না না মতের পরে নয় মত আগে দরকার বেশি আল্লাহ কসম আপনার জীবদ্ এক টাকা দান করা তার চেয়েও বেশি লাভ প্রিন্সিপাল হুজুর আছে জিগাই প্রিন্সিপাল হুজুর আছে হুজুর কে জিজ্ঞাসা করেন কোনটাত লাভ বেশি কোনটাত লাভ কম গত তিন চার দিন আগে এক ভদ্রলোক এসে আমাকে গরু কিনছে চার লাখ আশি টাকার গরু কিনছি তোমার তিন ভাই তিন ভাইকে আমি বসাইলাম আমি বললাম ইমানদারিতে বলবেন এই খানাটা কিনলে করছেন তো বড় ভাইকে হুজুর না খাইলে মানসিক কি করবো লেখে মেজ ভাইলে আর কাউন্সিলর নির্বাচনের ইচ্ছা আছে এই জন্য খাওয়াইছে আপনি বলেন তো এই বাফে কি ফাইল গোড়ার ডিমা খবর কথা বলেন মধ্যে দেখলাম নারী যেমন পুরুষও তেমন ওরে চেয়ারম্যান সব ও খায় ও কাউন্সিলর ও খায় ওরের মেম্বার সব ও খায় ও শিল্পপতিও খায় একা করে খাওয়ায়নি আপনি হিসালে সব সব দিবেন আপনারে আর গরিবের কোন কি আশ্চর্যসিলর নির্বাচন করবে এই জন্য এতে বাপের মতে খাওয়া আপনি বলেন তো বিবেক কি বলে আকল কি বলে বাবার মৃত্যু নিয়ে পর্যন্ত রাজনীতি কথা ঠিক না उन्सिलर निर्वाचन करब बुजूत खाव बाहर ইন আল্লাহ রোজান করবো ইনশাল করবো দুই নম্বরের রসুল করিম সাল্লাম বলেন উমাহানি একশো বার বলবো আল্লাহামদুল্লাহ বলেন আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লাহ रास्ता दान कर सबक आत बार लाकि তিন নাম্বার মেয় আল্লাহ নবী বলেনি একশো বার বলবো আল্লাহ আকবর অল্লাহ অকবর জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে কোরবানির দিনগুলোতে একশো তো ওট কোরবানি করলে যে সবাব আল্লাহ তালা কবুল করে নিলে যে সবাব এই সবাবাইবা ভাই একশো ওট করবানি একটা জীবনে কে করছে এই মাঠে একটা করে করে একশো ওট করবেন করতে ইঞ্চা আল্লাহ রসুল বলেন চতুর্থ নম্বরের ওহালিনি মেয়াদ তাহালিলা একশো বার বল ই আসমান আর জমিনের খালি জায়গাটা নেবে ভাইও এত বড় সুসংবাদ শোনার পরেও যদি কেউ না পড়লো তার মতো দুর্ভাগা দুনিয়াতে আর কেউ হইতে পারে না যদি আপনাকে এখন কেউ বলেন শাসন কাছা বাস গিয়া একটা কারেন্টের পাঁচশো ডলার যদি বলে একশো ডলার দিবে কোন পাগল এটা করবে না রাখেন একশো ডলার যদি বলে একশো টাকা দিবে তবুও তো আমরা করবো ঠিক না বেটি বলে না আল্লাহ আকবর কাবি আমাদের নবীজি বলেন একশো বার বলবাহা ই আল্লাহ নবী বলেন এটা না জমিনের আসমানের খালি জাগাটাকে নেকে দিয়ে ভরে দেবে আল্লাহ নবী কেমনি বললে আর কেমনি বললে আমার উম্মা শোনো তোমাদের মধ্যে কেউ যদি একসবার কেলে মেয়ে তৈর আমি নবী কথা দিলাম হাসলে ময়দানে আল্লাহ তালা তোমাকে তুলবেন না যদি তুলেন তোমার চেহারা হবে পূর্ণিমা চাঁদের এরে ভাইয়া কে করবে কে করবে বলেন না আমি করব কে করবেন বলেন আমি করব ইনশা চার নম্বর তসবি শেষ হলো এবার কমপক্ষে রোজানা একশোবার সল্লু আলহিবসাল্লাম সল্লি সাল্লাই একবার দুরুৎসরিফ পরব সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দশটা রহমত দান করবেন দশটা নেই লিখিয়ে দিবেন দশটা গুণা মুছে দিবেন আমার মত তো বা কাছে যেখানে ছিল একবার দুরুৎসরিফ পড়ার সঙ্গে সঙ্গে দশ গুণ বলন্দ হবে দস্টা রহমত দস্টা নেকি দশটা গুনা মাফ কে করবে আমি করবো ইনশাআল্লাহ আল্লাহ আকবর আশা করা যাক কবর যখন জিজ্ঞেস করবে মানহুল এনিকে তখন তিনি বলবেন ওকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই ওর নাম ও আক্বার নাম প্রতিদিন তো আমার কবরে একশো বার করে পৌঁছানো একবার শিয়াম নামক কিতাবের মধ্যে বলেন একমাম সিয়াম নামক কিতাবের মধ্যে বলেন একমাম সিয়াম নামক কিতাবের মধ্যে বলেন আল্লাহ আকবার কোন বান্দা যদি প্রতিদিন একসবর করে দূর পড়ে आशा करा जाए हसर अहमदन रसुल बोलें एट के आमी चीनी एता नाम यटार आब्बार नाम यटार छवि सहार रजा आता दिन एक सौ बार पोचानो যদি আপনার দফতরে আলোচনা হয় বারো মাসে বারো বার এবার যদি বারো মাস পরে যদি আপনার সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী বলব আপনার নাম কি আমার নাম খালেদ বলবে হ্যাঁ আপনাকে হয়তো আমি চিনি আমার দফতরে তো প্রতি মাসে একবার করে আপনার আলোচনা হইতো চেহারা সহ আমার রহজায় আধারে প্রতিদিন একশোবার করে পৌঁছানো হইতো কি পরিমান মজা হবে আল্লাহ আকবরকে বি যদি বলেন এটাকে আমি চিনি তার আর কোন সমস্যা কথা না ঠিক না এজন্য রোজানা কম পক্ষে আলি ইব্রাহিম এরপরে রোজানা কম পক্ষে একশোবার অনিচ্ছাও করেন নাই পরেও করেন নাই বড়ও করেন নাই যার কোনো গুণা ছিল না তিনি প্রতিদিন করতেন একশোবার এবার বলেন তো আমাদের মতো গুণাগার মানুষগুলোর গুলোর কতবার করা দরকার আমাদের নবীজি কতবার কতবার রোজানা একশো বার তো রোজানা এক লাখ বার করা উচিত ছিল আস্ত গুল্লাহমু ইস্তরুল্লাহ ইলই পড়েন না তো এবার তাকরাল করেন আবার বলেন শুনুন আমাকে রিফিট করেন এক নাম্বার সবক কি দুই নম্বর সবক কি তিন নাম্বার সবক কি চার সবক কি ছয় নম্বর সবকিম সাল্লাম আকবর কেমনি বলছেন বাবার উমদ্রা শুন বলবো না কোন দিবে আমি কি বলবো না ঢের খরচ করার থেকে উত্তম আমি কি বলবো না সাহাবা বলেন বলেন আল্লাহ নবী বলেন্লাহার জিকির এগুলোর চেয়েও দামি আমার বন্ধু এত মজা এত মজা এত মজা আমি যদি ঘুরছি এবার রুটি দেন কয় নেড়ি দেন কয়নি চা খাওয়ান করেনে আমি যদি এমপি সাহেবের পাবলিসিটি করি এমপি সাহেব যদি আমার মুখে লোকমা তুলে দেয় আল্লাহর কসম আমি যদি রব আলী রিজিক এর বাড়া দেয় আমার মুখে বোলা লোকমাত ঠিক না বেঠি কেমনে আবার না দেয় কেমনে আবার না দেয় সোভান কুমিল্লা শহরে আসলো একটা রুগীও আসলো না কোনো কারণে একটা রুগীও আসলো না কিন্তু রুগী আসলে আসুক না আসলে না আমারটা দেন কথা বলেন কেউ আমারে পীর কইলে কোক না কইলে নাই মুরিদ কইলে কোক না কইলে নাই সালাম দিলে দেখ না কইলে নাই রব্বুল বলবেন আমার কাছে তোর ফিস ঠিক আছে কি হয়। মনে করে করেনি রায় দুটা বাজে আওয়াজ আইনি আসেনি বলে না আসেনি বলেন না সুন্নথ যখন ছেড়ে দিছি তখন বেদাত আবিষ্কার হয়েছে আমরা সুন্নত মধুর জিগির ছেড়ে দিছি কথা ঠিক না জিকির করবেন মাথা নড়বে না শরীর নাচবে না মাথা না শরীর নাচবে না গলা দিয়ে নয় শুধু আসল মিনাল আলমিন বলেন জিকির কর মনে মনে স মনে মনে বিনয় বিনয় ভয়ে ভয়ে অনুচ্ছ আওয়াজে সকাল আর সন্ধ্যায় আর তুমি গাফিলদের আল্লা কদ্দুর লিখতাম হ্যাঁ হেরেস তাকে আল্লাহ কদ্দুর লিখতাম আল্লাহকে বামাতে লেখ ডানাতে লিখিস না আর কথা বুঝেন নাই কথা কি কয় কি কয় বলেন কি কয় খবর আর আমি যত হ্যাঁ করে যত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কথা ঠিক নেবে ছাগলের আওয়াজও আরো সুন্দর তো ইংরেজি মাস কয় মে ছাগল তো ইংরেজি বাস্তব না বাস্তবায় এলো কি করতেছে উন্মতের মোস্তমা হাসতেছেন উচিত ছিল তো কান্দা বাস্তব না বাস্তব করে কি করে না বলেন কি বলতেছে এরা যা কয় বাবা একটা ছেলে দেন না এখন হিন্দু ঘরে যদি হাসন মেনা যা জাহান নামে যা মার কাছে বাচ্চা চাই সোজা জাহান যা এ হিন্দুরা কইব এগুণে বাপের কাছে আমরা যাইতাম that love... <laughs> আর ওদের কাছে কি বাবা বাবা বাবা বাবা কুমিল্লা বাবা দাউদকান্দি বাবা সান্দিনা বাবা চিট বাবা সিলেটে বাবা খুলনায় বাবা আমি হাই হাই রে একটা থাকে একটা মাদ্রাসায় প্রিন্সিপাল একজন থাকে আর তাইলে উচিত ছিল আল্লাহ একজন থাকা কথা ঠিক না আর তাগো বাবা কহা যারা আছে আল্লাহ জানে বাস্তব না বাস্তব কুমিল্লার বাবারে কয় বাবা একটা ছেলে দেন না এখন তার যদি কোনো দুশ্মন থাকে সান্তিনার বাবারে গিয়ে ওই দুশ্মনে কয় খবরদার বাবা তার এসেলে দিয়ে না কথা ঠিক না কোন বাবাই পারেনা ঠিক না হ্যা সিলেটের বাবারা যাক বাবা এটা ছেলে দেন না বাবাকে আমার কাছে নাই চেষ্টা করো অন্য এক জায়গায় শাসন কাছে এই এলাকা বাবার এলাকা এখানে এলাকা কি ভাই অল্লা আমাদেরকে বুজদান করে কি হয় বাস্তব না বাস্তব বলে আমি কি বুঝাতে পারছি ধোকা ধোকা ধোকা ধোকা ধোকা ধোকা বলেন কি বলছি বলেন কি শুধু বুঝছেন না এমনি দুঃখ আমার মুখে মুখে কছেন বুঝছে বলছেন আমরা বলবো হার হালা ইগা যেমন পারে না দরগা তেমন পারে না জিন্দা বাবা যেমন পারে না মুর্দা বাবাও পারে না কথা ঠিক আছে না ওরা কয় শুধু মা এরা কে সুদু বাবা আমরা কহ সুদু আল্লাহ সুদু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ অহিনহ ইহ নহ ইহ আল্লাহ আমি বলি আপনার ছেলেকে আপনার মেয়েকে নুরানি মাদাসায় পড়ান আপনার ছেলেকে আপনার মেয়েকে তিন বছর লাগে দিয়ে দেন আল্লাহর কসম খায় আশা করা যায় এই বাচ্চা আশি বছর বাঁচলেও শিরিক করবে না একশো ১২০ দিনের জন্য অথবা কমপক্ষে ৪০ দিনের জন্য আল্লাহ রাস্তায় পাঠান আশা করা যায় এই ছেলে জীবনে আর কোনদিন মসিক হবে না জীবন আর কখনো নাস্তিক হবে না আমি কি বুঝাইতে পারছি বলবেন হুজুরা অথবা আপনার হক কাহানি কোনো আল্লাহ আল্লাহর সৌবতে যান হক কাহানি কোনো আল্লাহ আল্লাহর ক্ষেত কয়দিন সময় লাগান তিনি যে প্রেসক্রিপশন দেন এটা বাড়িতে আসার প্রয়োগ করেন আশা করা যায় ইনশাআল্লাহ শিরিকমুক্ত ইমান নসিব হবে বুঝাতে পারছি আমি আল্লাহ আমাদেরকে আমল করার তহফিক দান করেন আমার ভাই এই মাদ্রাসা মসজিদের কাজ শুরু হয়েছে আপনারা দেখতেন মসজিদের ফাইলিং শেষ হয়েছে এখন মসজিদের কাজ শুরু হবে শুধু ফাইলিংয়ে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আমাদের শেষ হয়ে গেছে আল্লাহ তালা যেন এই মসজিদটা পুরো করে দেয় সকালে বলি আবার দোয়া করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা এই মসজিদটা পুরো করে দেয় যদি পারেন কেউ পঞ্চাশ ব্যাগ সিমেন্ট চুপু চুপায় না মোহতামে সবকে বলবেন ওজন আমি ৫০ ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম কেউ এসে বলবেন ও আমি এক টন রড দিয়ে দিলাম কেউ এসে বলবেন ও আমি এক হাজার ইট দিয়ে দিলাম পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন প্রত্যেকেই নিয়ত করেন যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই নিয়ত করেন আপনি কিছু না কিছু শরীর হবেন আল্লাহ আমাদের প্রত্যেককে তফফিক দান করেন সকলে বলি আন আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান যারা এই মাদ্রাসা জাগা দিচ্ছেন হ্যাঁ আব্দুল ওয়াদুদ সাহেব যিনি এই মাদাসা জাগা দিয়ে কবরে শুয়ে আছেন তিনি তার স্ত্রী আল্লাহ তালা তাদের কবরকে নূরে নূরে ভরে দেন তাদের সন্তানদেরকে আল্লাহ তালা প্রত্যেককে দিনদার তার পরেজার বানায় দেন এই মাদ্রাসার মোহতামেম হাজত মৌলানা আবুল খায় সব রহমতুল্লাহ আলাই আল্লাহ তাঁর কবরকেও নূরে নূরে ভরে দেন এই মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতজন যতভাবে ভাবে মাদ্রাসা সাহায্য করছে আল্লাহ সকলকে কবল করেন পাশের গ্রাম সুধন্যপুর সানন্দা সুধন্যপুর মাদ্রাসা আলহামদুল্লাহ আমাদের মাদ্রাসায় আমরা জিকিরো দোয়ার মাহফিল করি প্রতি মাসে একবার জিকিরো দোয়ার মাহফিল করি মাহফিলের সময় হল মাঘদীপ থেকে আয়সা আসর মাগ্রীপ আয়সা आसर पर एक जन कथा आसर पर कथा बोल आलहमदुल्ला जिकिर है दवा है ऐसा समय शेष हो जाए जो सूझ थे अपना के दावा दिल मार्च मासर बीस तारीख मार्च मासर बीस तारीख अल्लाह सकल केिक दान करें हम आलना